ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من ياد الله فلا مضل له ومن يغلله فلا هادي لا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ولا جد له ولا ند له ولا عد له ولا عد للا ولا مثل له ولا مثل له ولا محيل له ولا مثال للا ونشهد أن سيدنا وتندنا وعبيبنا وعبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله إلى كافة للناس بشرا ونزرا কলিম কী র يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقد قال رسول الله صلى الله عليه وسلم ان اول الناس في يوم القيامه اقصرهم علي الصلاه امرت بالله لا لا جي وقد صار ونحن على ذلك لامن الشاهدين والشاغيرين ون لله رب العالمين بلا غلا كشفت جزا لجماله জমিনুসবিদারিমত লোকমানে দিনে শাদে মানে মা হীরা সে আল্লাহ রেসারছি জিনে আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদা আর্পান করেছেন আলহামদুলিল্লাহ বাইশতম সাপ্তান্ন নম্বর আয়াত এবং তির্মিতি শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখীন করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছে করবো মা ইহিল্লা দুনিয়াতে যত এবাদত আছে সব আল্লাহ আল্লাহুল আলম বান্দাদেরকে করার জন্য বলেছেন কিন্তু আল্লাহ নিজে কোনো আবাদত করেন না যেমন ধরুন নামাজ আহামুল এবাদাত নামাজ পড়ার জন্য আল্লাহ পাক বান্দাদেরকে আদেশ করেছেন কিন্তু আল্লাহ কখনো নামাজ পড়েন না রোজা রাখার জন্য আল্লাহপাক বন্দাদেরকে আদেশ করেছেন আল্লাহ রোজা রাখেন না বধ করার জন্য বন্দাদেরকে আদেশ করেছেন কিন্তু আল্লাপাক কখনো জাকাত দেওয়ার কথা বলেছেন আল্লাহকে জাকাত দেন কখনো আদেশ করেছেন মোট কথা যত আবাদত আমরা দুনিয়াতে দেখতে পাই প্রত্যেক আবাদতের কথা আল্লাপাক বন্দাদেরকে আদেশ করেছেন কিন্তু তিনি নিজে কখনো করেন না করার প্রয়োজনও না সিনার জন্য কিন্তু দুরুশ্বরী এটা এমন একটি আমল যে আমল আল্লাহুল শুধু বান্দাদেরকে করার জন্য বলেছেন তাই নয় বরঞ্চ আল্লাপ বান্দাদেরকেও আদেশ করেছেন এবং তিনি নিজেও দূরত পড়েন ফিরেস্তাদেরকেও বলেছেন তোমরা দূরত পড় যে আয়াত আমি পড়েছি আলান নাবি আল্লাহ তারা গণ নবীর তোমরাও আমি নবীর উপর আমার নবীর উপর দুসলিমিমা এবং সালাম পেরেই ফেলে হুজুর পাকল হালে অসলাম জীবনের শুরু লগ্ন থেকেই উন্নতের প্রতি অত্যন্ত দরদি ছিলেন উন্নতরা কিভাবে গুনা থেকে মুক্তি পেয়ে যার নাম থেকে মুক্তি পেয়ে তারা জানলাতে যেতে পারে নবী সারা জীবন এ চিন্তায় করেছিল আল্লাহর নবী আমাদের মতো ব্যবসা বাণিজ্য কীভাবে উন্নতি করা যায় নারী গাড়ি বাড়ি কিভাবে। आना जाए यल्ला नबी कें नाई चिंताओ करें नाई बरें कम कान नबी वाले साल मता सब समय आल्लाबी उत की नहीं सब समय परेशान थकतार उम्मीद की क्यों सठी पथर सन्धान देा जाए जे नबी हमे जान नाम पर व्यवस्था करबर जो कि प्रयोजन आल जजान एहसानर बदला अहसान दिए करते कष्टिलेश सकल दायित्व नबर ऊपर दुरुप्तरण कर এবং সালাম পেরন্তু আগে দিনে দিন আল্লাহর নবী বলেন কাল কেমন দিন আমার নিকট সবচেয়ে নিকটের ওই উন্মত হবে যিনি আমার উপর সবচেয়ে বেশি দূরত প্রেরণ করেছে যে উন্মত আমার জন্য বেশি দূর করেছে সে উন্মতেই কালকে দিন আমার কাছে সবার থেকে নিকটে থাকবে নবীর উপর বেশি দূর পাঠায় কে পাঠায় ইমাম হেবান রংগুলাই বলেছেন মহাদিস কেরাম এরা দুনিয়ার সবার থেকে সবচাইতে নবীর উপর দূরত বেশি পাঠান মহাদিসে কেনা যারা আদিচের কিতাব পড়ে এবং পড়ান ওদের থেকে অধিক পরিমাণে দূরত পাঠকারি দুনিয়া কেউ হয় না আমরা যারা মাদ্রাসায় পড়াই আমাদের কামগুল শুধু নবীর কথাই বলো না যারা শিখছি না ভাই এ যে মেজ কাত বোকারে মুসলিম শরীফ নাশাই শরীফ হাদিসের যত বড় বড় কিতাব গুলো আছে এক তৃষ্ঠায় কম পকা হাদিস আছে একশো থেকে দেড়শো প্রত্যেক হাদিসের শুরুতে নবির উপর দূরপাট করা হয় তাহলে মহাদিসিনে ক্রামের কানেই হচ্ছে কি নবীর হাদিস বর্ণনা করা তাহলে মহাদিস ক্রাম থেকে অধিক দূর উৎপাট করে আর নবীর কোন মত হতে না আমার ভাইরা আল্লাহর নবীর একটি হাদিস শুনুন নবী কি আমা আল্লাহর নবী বলেছেন আমার কোন মত যদি সকাল বেলায় আমি নবীর উপর দশবার জুর করে এবং ल नबीर पर दस बार दूध पड़े कैल के मद्रे दिन वही बंदार वो मद्रेन नबी सुपारे छोड़ी हुआ सकाल बल कयार एक दु घंटार प्रयोजन हो दस बार दूध पड़ते ना एक दु मिनट कैक मिनटर बेपार दस बार दूर छड़ा कैक मिनटर बेपार আল্লামার উমিরমতুল্লা বলেন হারকে বাবন আল্লাহ যদি সব সময় দুজকের আগুন তার উপর হারা হয়ে যাবে এবং এক কবি বলেন হারকে তাজতির দা রাইলে কোন ভাই যদি सब समय दूर के अपरिहार्य करतेल्ला दुरुदे तरिया भैरास सब समय नदी ऊपर बेसि बची को किबो बोलें दूर हजुर पाकल्लामेद चेहरा एकदा खुशी विचुर খুবই অনুভূতি অনুভূত হতে লাগলো সাবাইকরাম বলেছেন আল্লাহ সাল আলাইসালাম আপনাকে এখন যে পরিমাণ উৎফুল্লিত আনন্দিত অবস্থায় দেখা যাচ্ছে কোনো দিন কখনো এমনটি দেখা যায়নি কেন আপনি এত খুশি কারণ কি আল্লাহর মুভি বলেছেন আমার তাহাবিরা শুনু জিব্রিল আমিন আলাইসালাম কিছুক্ষণ আগেই আমার কাছে এসে আমাকে একটি সুসংবাদ দিয়েছেন কি সুসংবাদটি ও আমার সামিরা শুনো জিব্রিল আমিন একটু আগেই আমার কাছে এসে একটি সুসংবাদ हाँ सुनिए दिए सुलारदी एक नदी ऊपर दुरुद मड़े आल्लाह रब्दुल दस टी रमत तरह नव तस्टि गुना के आल्लाफाक माफ करी दीबेंगर दस की दरजा के तार्ड बलंद एक बार जो दुध पड़ा है आल्लाफाक कयटी रमत नाजी कर আমাদের বুঝের অভাব দশটি রহমত বন্ধা পার হওয়ার জন্য লাগে না আল্লাহর যদি একটা রহমত বন্ধার জন্য বন্ধার মুক্তির জন্য এটাই কি যথেষ্ট কোন মানুষ তার এভাজত দিয়ে জানলাতে যেতে পারবে না এটা কি আমার কথা নাকি অভিজ্ঞতা সল্ল্লাহ আলহিতাল লাইন আহাজুকু মা বালু আল্লাহর নবী বলেন হেরা মারুন্মেরা কোন মানুষ তার আমল দিয়ে মুক্তি পাবে না স্বাভাবিকরম বলেছেন আপনার কি অবস্থা আপনি কি আমল দিয়ে মুক্তি পাবেন না ওলা ওলা আনা ও সাহাবিরা শুনু আমিও কোন কে মতো দিন আমার আমল দিয়ে মুক্তি পাব না মুক্তি পাওয়ার একমাত্র উপায় যা যে বন্ধার উপর হবে সেই একমাত্র মুক্তি ভাবে আমল দিয়ে কোনো মানুষ কি না মুক্তি পাবে না আল্লাহ জালাল ফরকাল সম্পর্কে একটি কিতাব লিখেছেন নুরু সুদুর সেই কিতা জিকির আজকার সাহায্য নকল চিন্তা করলো যত আবাদ নকল পড়ে না কেন আমি তো আমার বাল বাচ্চার ভিতরেই থাকি একটা কথা স্মরণ রাখবেন বাল সংসার এগুলো আল্লাহর আবাদতের পথে কিন্তু প্রতিবন্ধক ঠিক কি না কাল বাচ্চার জন্য ঠিকমতো আবাদত করা যায় না দোকান পাটের জন্য ঠিকমতো আবাদত করা কি এগুলো আবাদতের অন্তরায় বাধা বলিস্রেণীর ওই রূপ চিন্তা করলো আমি এভাবে যদি ঘরে বসে থাকি যত আবাদতেই করি না কেন কিন্তু আসল যদি আমি পরিবার পরিজন ছেড়ে এক এক স্থানে কোথাও চলে যেতে পারি হয়তো আমার আবাদত একটু বেড়ে যাবে বাড়বে এই লক্ষ্যে ওই বলছিলামের সেই সাধক সমুদ্রের মাঝখানে একটি টিলা টিলা থেকে আশ্রয় নিয়েছে এটাকে বৈরাজ্যতা বলে আল্লাহ নবী বলেছে লিঙ্গ ইসলাম ইসলাম বৈরাজ্যতাকে কখনো সমর্থন করে না বাল বাচ্চা ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে কোথাও একা পড়ে পড়ে আবাদত করবেন এটা আল্লাহ ভালোবাসেন না বাল বাচ্চার জন্য রুগী রোজগার করা এটাও কিন্তু অ্যাবাদক এটাও কি অ্যাবাদক আপনার ফ্যামিলির কোনো মানুষের অসুখ হয়েছে আপনি ট্রিটমেন্ট করার জন্য যদি কিছু টাকা খরচ করেন আল্লাহর মুবি বলেছিল এই টাকা তোমার আমল নামায় সৎকার লেখা হবে তোমরা না ইসলাম কখনো সমর্থন করবে ওই যুগে কিন্তু সেটা বৈঠ ছিল বল ইসরায়েলের সেই ব্যক্তি সমুদ্রের মাঝখানে যে টিলা সেই তিলাতে বসে আল্লাহ লেবাহ শুরু করেছে আল্লাপের কাছে সেটা খুব পছন্দ হয়েছে এই জন্য আল্লাহ রব্দুল আলম ওখানে তিলার মধ্যে কুদ্রতিভাবে একটি ডালিম গাছ আনার গাছ উঠিয়ে দিয়েছেন ওখানে যাওয়ার সাথে সাথে আল্লাপা কুদ্রতিভাবে একটি ডালিম গাছের ব্যবস্থা করেছেন বড় বড় ডালিম ওই সাদক প্রতিবেলায় যখন লঞ্চায় ওখান থেকে একটি ডালি নিয়ে খায় মনে আনন্দে কোনো সমস্যা নেই আল্লাহ রব আলমতি ভাবে মিষ্টির পানিরও মিষ্টি পানিরও ব্যবস্থা করেছেন তো ভালো ও টিলার মধ্যে ঝর্নার ব্যবস্থা করে দিয়েছে ওখান থেকে মিষ্টি পানি বের হয় যখন প্রয়োজন হয় তখন মিষ্টি পানি খায় সিধা লাগলে ডালি মানার ওখান থেকে কুড়িয়ে নিয়ে খায় বন্ধুরা আমার এবারক শুরু করেছি সেখানে পাঁচ শত বছর ও টিলায় বসে দুসাইলের সেই সাধক সাধনা করেছে আবার মানুষ যত বছর বাঁচে না কেন মৃত্যু কি তার জন্য আছে কি নাই এক কবি বলেন হেরে আল্লাহ তুমি এক বছর হায়াত পাও কিংবা দুই হাজার বছর হায়াত পাও সর্বশ্রেষ্ঠ আগে একদিন আদ্রাইলে স্মরণ হতে হবে মৃত্যু জন্য কি নিশ্চিত আমার ভাইরা এই দুনিয়ার মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাতুল এসেছেন হচ্ছে যে নবী হায়াত বেশি পেয়েছেন ওই নবীর নাম হজরতলাহি সালাত সালাম उना को बला है नी शौत्र जो मामा बयस्क नबी हाय पे कतदिन सत्रश सत्तर बचर तो हागाम सतरश यत बस हाय नबी पान ना आदमी चलान जदि सर्वप्रथम नबी हाय पेजन मात्र एक हजार बच तो तुम एक हजार बचर हायत पाओ कि हजार बचर हायत पाओ एक कूराइल शरणाफूर्ण तुमक होते ही তো বলিস সেলুক পাঁচ শত বছর সমুদ্রের মাঝখানে টিলায় বসে আল্লাহ লুজ ভাবে একলাফের সাথে এবার করেছিল মৃত্যুর সময় যখন তার হয়েছে আজরাইল আজরা সালাতাম সেখানে উপস্থিত আজরাইলকে দেখে এই যুবক আল্লাহর পরটা দোয়া করলেন ও আল্লাহ পাঁচ বছর আমি তোমার খুব এক এক রতার বসে আবাদ করেছি খাবার কোনো সমস্যা হয় পানির কোনো সমস্যা হয় তুমি আল্লাহ ব্যবস্থা করেছ আল্লাহ আমার একটি তুমি পরিমাণ আল্লাহ বলে কি বল আমি সেল্টায় যাব আলোচনা বুঝতে চেন পেরা আমি কোথায় যাব সেলটায় যাও আর ওই সেলটা অবস্থায় যেন আমার মৃত্যুটা হয় এবং खोर बना चंद्रदन शत शतन दापन कोमल कान्तिय दर्शन छिल सुगंध मोहित कपन किबर मरमे लागे दे बैठा कथाय बदन कथाय काफन बर छोड़ ना क्या जोर एक जब जो कबर के खनन कर देहटा कि वो पावा बिकृत अवस्था पावा क्या कि कबर मरमे लगे जेने কোথায় বদল কোথায় কাপন চিহ্ন কিছুই নাই করে তা ওই বুজুর্গ আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ আমি যখন মরে যাব সেদ্ধ অবস্থায় যখন আমার যুক্ত হবে আল্লাহ আমার চাওটা যেন মাটিয়ে না খায় এই সেদ্ধ অবস্থায় যেন আমি ইসরাফিলের সিঙ্গার সাথে যাতে আসরের ময়দানে যেতে পারি আল্লাহ ভক্ত বন্ধা পাঁচশো বছর তোকে আমি খাওয়াই কুদ্রুতি ভাবে তোর কোনো দোয়ায় আমি ফেরত দেই নাই সর্বশেষ যা এই দোয়াটা তোর আমি কি কবুল বললাম কবুল আল্লাহর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাই বলে ওই বলে ইসরায়েলের সেই লুক এখনো সেই তো আছে তার দেহের একটা প্রথম মাটিতে কিনতে না এখনো খাইতে পারা নাই আল্লাহর নবী বলেছেন তার সেই তার যখন রুটা যখন আল্লাহর দরবারে যায় যাওয়ার পরে আল্লাহ আলানি তার রুকে বলেছে হে রু যা আমি আল্লাহর রহমত রুসিলায় তুই জান্নাতে চলে যা তোভান আমি আল্লাহ রহমত রুসিলাই তুই জান্নাতে চলে যা এই লোকের রু মুখ দিয়ে কিছু ভুলে বলে নাই মনে তার একটা কষ্ট আসছে কি রে পাঁচশত বছর এক এক স্থানে নির্জনতার সাথে এক্লাশের সাথে নিঃকুলুজ ভাবে আল্লাহর আমি অ্যাবাদ করেছি সে করেছি রুকু করেছি কিন্তু পরোক্ষণে হল কি আল্লাহ এখন আমাকে বলতেছে আল্লাহর রহমত রুচি নাই জানলাতে যাওয়ার জন্য জানাতে যাওয়ার জন্য তো আল্লাহর রহমতের এখন আর কি প্রয়োজন হয় না আমার পাঁচশো বছরের অ্যাবাদত আছে অ্যাবাদত দিয়েই তো আমি কোথায় যেতে পারি কথা বলার না আমি তো আবার জাননাতে যেতে পারি আবার রহমত কি আল্লাহ বুঝছে বলেছি তার মনোভূত হয়নি এই কথাটা আল্লাহ বুঝছি তোমাকে বুঝাইতে হবে আল্লাহ রব্দুল আলামিন একজন ক্রেস্তাকে বলেছো ও ক্রিস্তা এই বান্দার রুটাকে যাহার নাম সেখানে অবস্থিত সেখানে না যাহার নাম থেকে পাঁচশত মাইল দূর দিয়ে একটা ঘুরালি দাও। যার নাম থেকে কয়শো মাইল দূরে পাঁচশত মাইল দূরে আল্লাহের অর্ডারের একটা তার রুটাকে নিয়ে রবানা হয়েছেন যার নাম থেকে পাঁচ মাইল দূরে ওই জায়গায় এক থেকে দেড় মিনিট হাঁটতে না ওই সাদকের রূপ কয়লার মতো হয়ে গেছে শুকিয়ে গেছে ভিতরার রক্ত মাংস বলতে কিছুই আর নাই হাহাত, লাতু নী হাতুদি আল্লাহর নবী বলেছেন যাহার নামের আগুনের ত্যাগ এত বেশি এত বেশি দুনিয়ার আগুন আমার ভাইরা দুনিয়ার যত সাহসী লোক হোক না কেন দুনিয়ার আগুনের ভিতরে একটা আঙুল দেখে এক মিনিট কেউ দাঁড়াতে পারবে না आल्ला कभी मतरा शुने जहान नाम आगुन दुनिया आगुन थी सत्तर गुण बची तेज हो सत्तर गुण बेसि की भाई जहान नाम आगुने तेजे पांच शो माइल दूरे तरह रूप शुखिए शुकना हुई गे रु चला जाते पानी पानी चित्कार तरह आरम्भ हुए गे ক্ষুদ্র দিবে আল্লাহ আরো তুলে একটি হাত সেখানে প্রকাশ হলো হাতের মধ্যে এক লোকের আক্ষেপ আরো বেড়ে গেছে পানি পানি করে চিৎকার করছে পানির কাছে যখনই যায় ওই হাত আরো পিছনে সরে যায় যখনই যায় হাত আরো দিই পিছনে সরে যায় বললো বাড়িতে তুমি কি পানি আমাকে দিবে না কও ওখানে এমনি পানি দেওয়া হয় না কি লাগবে তাকে অত আমি আনতে পারি নাই তো এপাদত দিতে হবে কয়দিনের আপাতত একটা গ্যালাস পানি যদি তুমি পেতে চাও পাঁচশত বছরের আপাতত তোমাকে দিতেই হবে একবার ভাই পাঁচশো বছর বাদ দাও আমার গান বাতা এক গ্যালাস পানি খেয়েছে খাওয়ার পরে ফিরিসটা আবার এবার হাটারে শুরু করছে আবার পানি টানি করে চিৎকার শুরু হয়ে গেছে আবার এপাতর পানির গ্যালাস পচা হয়েছে। পানির জন্য আন্তরাত শুরু করেছে এখন আপাতত তো আর কি আছে আল্লাহাক বলেছি ত্রিসটা নিয়ে আসো নিয়ে আসার পর আল্লাহাক বলছি বান্দা এক গ্যালাস পানি পাঁচ শত বছরের আবার তো বিক্রি করেছো তুমি তো জানো সমুদ্রের টিলার মধ্যে বসাইয়া পাঁচ বছর আমি তোমাকে লবণার পানি নয় মিষ্টি পানি কি করেছিলাম খাওয়াইছিলাম আনার ডালিম খাওয়াইছিলাম এক গ্যালাসের হিসাব পাইছিলাম বাকি গ্যালাসের হিসাব আমাকে দিয়ে দাম আমার ভাইরা ওই বান্দা বুঝে গেছে যা সরকারে দিয়ে কোন মানুষ জান্নাতে যেতে পারবে না হোক না হোক না যে যে রসুল জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে আল্লাহ রহমত লাগবে আল্লাহ রহমতের দরকার আছে না নাই তাই আল্লাহর নবী বলেন আমার কোন যদি একবার আমার উপর দুরুদ করে आल्लाह रब्बुल आल अमीन दसटार रोमतार ऊपर नाजिल करस्त रम्लादी ना। दैनिक एक शो तो आल्ला मुदिर ऊपर दुरुद पड़े आल्लाह रब्बुल एक प्रयोन पूरण कर दिवे कसटा प्रयोजन त्रिशा प्रयोजन दुनिया सत्तर की प्रयोजन कथा भाई दा? আজকে আমরা এতদিন চব্বিশ ঘন্টা প্রয়োজনের জন্যই তো আমরা হাতে ঘাটে মাঠে কাম করতেছি কি কর দোকানদারি দোকানদার কেন দোকানদার বাই দোকানদারি কেন করে তার প্রয়োজন আছে কারণে তো সব মানুষ ব্যস্ত আজকে তার প্রয়োজনের কারণে কিন্তু নবী বলেন যদি একশোবার দূর করতে পারো সত্ত্রিশটি প্রয়োজন দুনিয়াতে তোমার পূরণ করে দিব আর সত্তরটি প্রয়োজন তোমার আখেরা তো পূরণ ভাই আচারা আমাদের কোনো কিছুর প্রয়োজন হবে কিনা বলেন না হবে কিনা সবচেয়ে বড় প্রয়োজন যেটা আমাদের পরকালে হবে সেটা হবে দার নাম থেকে কি বলেন না কেন দার থেকে মুক্তি এটা হবে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন যদি দুনিয়াতে দৈনিক একশোবার তুল করতে পারে আল্লাহ রবুল আলম আপনাকে নিজ জিম্মা ওই প্রয়োজনটা পুরো করে জান্নাতে দিয়ে দিন আল্লাহর নদী বলেন শুক্রবারে আমি নবীর উপর বেশি করে দূর ফড় কেননা শুক্রবারে যে আমল করে না কেন ফেরেস তারা আল্লাহ নবীর সামনে সেটা নিয়ে হাজির করে দেন আমার ভাইরা এজন্য দৈনিক কমপক্ষে একশতবার দুরুত পড়ব আমরা আর যখন শুক্রবার আসবে কমপক্ষে আমাদের বুজুরগুলো আশাব আলী থানবী রহমতুল্লাহ আলাহ জাহাদুল সাহেব নামক কিভাবে লিখেছেন প্রত্যেক মানুষের উপর সারা জীবনে একবার দূর করার পর কথা বুঝতেছেন सारा जीवन एक बार दूर पड़ा कि नबीर कथा आलोचना है प्रतमवार नबीर पर बाकी जत बार आलोचना मोता क्योंकि प्रथमवार पढ़ा कि वजार भाईरा दूर तो हम पढ़ो दूर पार कथा नबी कत्यंत दुखर विषय नबीर राम सुनले নবী বলেছেন তোমরা যখন আমার নাম শুনবে কি পড়টা হবে সল্লাহলাম দুরত্ব আজকে দুর্ভাগ্য হলেও সত্য নবী বলেছেন নাম শুনলে পড়া দুর এক শ্রেণীর মানুষ আমরা না বুঝে না শুনে আমরা এভাবে আঙুলকে চুমু দি কথা কোনো মিলেছে নাকি না নবী বলছে আমার নাম শুনলে কি পড় এভাবে চুমু দেওয়ার কথা আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের এই মসজিদে বসে বাংলাদেশ নয় সারা পৃথিবীর পুরো হবে একটা হাবিস এমন দেখাইতে পারবে না যেটা বুহারি মুসলিম নাসাই তিরমিলি এমনি মাজা আবুদাব ছড়িফির ভিতরে হাদিসের বড় বড় ছয়টি কিতাবের ভিতরে আছে এমন একটা হাবিস দেখাইতে পারবে না যে নবীর নাম শুনলে এভাবে চুনু দিয়ে চোখে লাগাবে এটা হলো আমাদের বানানো বললাম আমাদের কি বানানো মন গোড়া আশা করি ভালো রহমতুল্লাহ বলে দুঃখের বিষয় উচিত ছিল যে দূরত পড়েছে তার মুখে গিয়ে চুমু দেওয়া বলে না কেন উচিত হলো যে দূরত পড়েছে তার মুখে গিয়ে কি দেওয়া দূরত পড়লো সেই আর চুমু দিলে তুমি আঙুল লেগি তোমার আঙুল থেকে দূরত বেরোছে না দূরত্ব বেরোতে ওই ক্ষতিক চাবের মুখ দিয়া ওখানে না যে চুমা দিবে যদি পারো তোমার আঙুলে কি তোমার আঙুল তো তুমি বাথরুমে ব্যবহার করো তোমার হাতের ভিতরে কি তরকতা এই আমার ভাইরা মন গড়ায় কোন সিস্টেম আমরা আবিষ্কার কখনো করবো না নবীর বাঁচলানো সিস্টেম বাদ দিয়ে যদি কোন সিস্টেম আবিষ্কৃত হয় এটা হচ্ছে বেদাত এটা কি আর কুল্ল বেদাত জলালা অকুল্ল জলালা কিন্তু না প্রত্যেক বেদাত গুমরাই আর প্রত্যেক গুমরাই কোথায় কি কর এই আমার ভাইরা আমরা হয়তো জানি না জানি এভাবে দেখটা দেখটা আপনার একবার সরল মানুষ আমি বুঝি অনেকে জানিও করা অনেকে না জানি করা সরল মানুষ আপনারা দেখটা দেখতে এভাবে এভাবে কি বলেন এটা হাদিস নাই নবী বলেছেন যদি আমার নাম শুনো একবার একবার কি পড়। করো দুটাই হচ্ছে সব চাইতে বেটার তরিকা যাক আমার ভাইরা আল্লাহর নবী বলেছেন ফেরেসান যখন হবা ফেরেসানে চলো দু আল্লাহ পাক তোমার ফেরেশানে কি করে দিবে গুসা যখন অতিমাত্রায় বেড়ে যায় গোসা গোসা এটা মানুষের স্বভাব মানুষের ভিতরে থাকবে গুসা যখন অতিমাত্রায় বেড়ে যায় তখন দুর্ুৎপর আলে আরবে যারা গিয়েছেন দুজন লোক ঝগড়া করছে জগড়া খুব ঝগড়া করছে তৃতীয় আরব তালোক বলেছে সল্লি আমর সিগার সল্লি আলো মোহাম্মদ এ বেটারা মোহাম্মদরপর দুরুৎপর ওরা পড়ে দিল্ল আল্লাহ বাপ ঝগড়া স্যার ঝগড়া কি মূর্তির ভিতরে এই জন্য যখন আসবে বেশি বেশি করে দুরুত পড়বেন এটা নবীর বাপলান কথা আলা আরবে এখনো এই দোস্তুর আছে যে আলা আরবের কথা বড় বড় যখনই কোনো কাজ করতে যায় আগে নবীর উপর কি করি না আরবে এখনো আপনি ব্যবসা করবেন যে কাজটাই করবেন না কেন কাজের প্রারম্ভে বড় বছরও আল্লাহর নবীর উপর একবার কি বলে নেবেন শাহ মহাপেশ নবী রহমতুল্লাহ তিনি বলেন আমাকে আমার আব্বা অধিক পরিমানে গুরুত্ব বলেছেন কেন আমার আব্বা বলেছেন দুনিয়াতে আমি যত কিছু পেয়েছি সব নবীর উপর দুরুদের বর্গতেই পেয়েছি বিহা অজাদ না মা ওয়জাদ না আল কলসামী নামক হিসাবে কথাটি আছে আমার ভাইরা আম্মাদু আল্লা পতুল মার দিয়াতামু অবিহাই বিহালেকার দূরত যদি বেশি পড়া হয় আল্লাপা বুনাগুলিকে মিটিয়ে দেয় দূর যদি বেশি পড়া হয় আপনার পর আত্মান থেকে শান্তি হবে দূরত যদি বেশি পড়া হয় কেমন দিন আল্লাহর নবীর কি পাওয়া যাবে এখন অনেক অন্তত প্রশ্ন করবেন সময় শেষ যে দূরত পড়তে হবে নবীর কোন দূরটা আপনাদের ভিতরে কোন দূরটা নবীর উপর পড়ব আমাদের আগেই সাহাগ্রাম নবীকে জিজ্ঞেস করে ফেলেছেন আর আসুন আল্লাহাদ কোরআানে বলেছেন আল্লাহাদ কোরআনে আমাদের উপর আপনার উপর দূরত্ব অপরিহার্য করে দিয়েছেন আপনার উপর দূর পড়তে হবে এখন কোন দুরূপটা পড়তাম একটু আমাদেরকে শিখে আছে আল্লাহ বলেন্লাহ হুম্মল্লে আলা মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ আলি মোহাম্মদ হীন বলা হয় নবী বলেছেন সবচেয়ে আপন দুরুদ এর ভিতরে যত দুরুদ আছে সর্ব উৎকৃষ্ট দূর কি দুরুদ যেটা নামাজের মধ্যে কি হানকি মাধবের প্রসিদ্ধ একজন পকি মহাদেব মোল্লা আলী তারের রহমতুলাই তিনি দেখেছেন আফজালুহা মা ওরা পরে যে এই পড়া হয় মানে দুরুদ ইব্রাহিম এটা হল সর্ব কি এ গ্রুতটা আমরা পড়বেন একটু লম্বা দ্রুত আর একটি সংক্ষেপ দূরত আছে সল্ল্লাহু অথবা সোল্লহু আলাল নাবি লুমিজ আসব আলীদের রহমতুলাই लिखीबी दूर आज के नबीर दूर दिए किस मन बढ़ा दूर आविष्कार कर हाथी से হালা দুনিয়া নামক কোন দুরূপ নাই ঠিক না বেটি হাদিসের কী রহমতের কোন কিতাবের বি এবং কোন দুরূপ নবী কি সুন্দর তুরূপ থেকে জানলাম সল্লে আল মোহাম্মদ সল্লু আলহি ও সাল্লাম সল্লু আলম এই দুরূপ খোয়ার জন্য নবী বলেছে। আর আমরা কি দূরত পড়ি কথা বলেন না কেন এই দূরত পড়লে কখনো দশ রহমত আমরা কি পাবনা আর আমরা কি হব আমার ভাইরা সর্বশেষ একটা কথা আপনারা বিরক্ত হবেন না এই যে সালাদুনিয়া রসুলাল্লাহ আলাইকুম এটা চট্টগ্রামের দূর এটা নবীর দূরত না এটা বেতা দিদির আবিষ্কৃত দূরত এটা আমার নবীর কি না দূরত না নবীর কি দূরত সেটা হাতিসির কিতাবের ভিতরে আছে আস্তাবলি সাহানবিরহমতুল্লাহ জাদু সাহেব কিতাবের ভিতরে লেগেছে সর্বোৎকৃষ্ট দুরুদ দুরুদিব সল্লু আলাই সল্লু আলহার নবাল একবার পড়ান তো সবাই পারবেন জাজাল আন্না মোহাম্মাদাম পারেন কিনা আপনারা আবার একটু পড়ান তো লহু আল্লাহর নবী বলেন এই দুপটা যদি আমার কোন উন্মত একবার পড়ে এক সেকেন্ড জাজাল্লাহ মোহাম্মদ এই দুপটা যদি আমার কোন উম্মত একবার পড়ে সত্তর হাজার এক হাজার দিন পর্যন্ত তার আমুল্লামায় ন্যাট লেখতে লেখতে ক্লান্ত শান্ত হয়ে যান তার মানে এক হাজার বছর পর্যন্ত আর এক দিন পর্যন্ত তার আমুল্লামায় ন্যাট লেখতেই থাকেন সুবাহ একবার যদি কোনো মানুষ পড়ে যাদাল লহুয়ান্না মোহাম্মাদ মা আমার ভাইরা আমি আমার উস্তাদের মুখ থেকে শুনেছি এই জাদালাম্মু যদি কোনো মানুষ একবার কবরের পাশে দাঁড়িয়ে পাঁচবার পড়ে কয়বার পনেরো বছরের জন্য ওই কবরের আদা বন্ধ হয়ে যায় কত প্রদিল তারা দূরত বাদ দিই আমরা ফালাগুনিয়াতে আছি ব্যাগে আমার ভাইরা সর্বশেষ কথা আল্লাহ আবাদতের কথা আমাদেরকে আদেশ দিয়েছেন আল্লাহ কোন আবাদত করে না করে নাকি আল্লাহ নামাজ পড়ে না কিন্তু নামাজ পড়ার জন্য বলেছেন আল্লাহ রোজা রাখেন না কিন্তু রোজা রাখার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন কিন্তু দুরু এটা একটি আমল এটা আল্লাহ আমাদেরকে পড়ার জন্য বলেছেন তাই নয় নবী আল্লাহ নিজেও নবীর উপর কি পড়ে আমার ভাইরা যে আমল আল্লাহ করে যে আমলস্তারা করে সে সব সময় আল্লামা জালার উদ্দিন সুইতি কথাটা এসে জালার উদ্দিন সুয়তির বহুত বড় মাফারা আলেন ছিল প্রত্যেক বিষয়ে তিনার ছিল আল্লামা জালাল উদ্দিন সুইতি जाग्रत अवस्था आल्ला नबी के पैंत्रीस बार देखे सब हान जाग्रत अवस्था एक गुले जिज्ञेस भाई हम तो घूमे देखी ना अपनी जाग्रत अवस्था नबी के देखें कि बार तो हमें बसी बसी करी दूर पड़ी की पढ़ी बसि बस कि भाई आज के एक तश्री नहींबी सकले दाना वाला तश्री अपना दोकानदारी करते हैं असुदेगी পড়েন না সালাই সালাই একশো তোমার পড়েন না কিভাবে আমল করতে রাজি আছেন তো আল্লাহ আমাদের সকলকে নবীর বাটলা নদুরুদ নবীর পর বেশি বেশি পড়ার তো অভিজ্ঞান করাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন যারা সম্মান শুরু করে